ঝলমলে রাজকন্যা অনেক অনেক কাল আগের কথা এক রাজা ছিল আর সে হঠাৎ এক অশুভ জাদু মন্ত্রে খুব অসুস্থ হয়ে পড়ে তাকে বাঁচানোর একটাই উপায় ছিল উনি এখন কেমন আছেন খুবই ভয়ঙ্কর এক জাদু করা হয়েছে আর এর জন্য শুধুমাত্র একটাই ওষুধ রয়েছে কিন্তু সেটা খুঁজে পাওয়া খুবই কঠিন আমাকে বলুন সেটা কি ডাক্তার বাবু পৃথিবীর শেষ প্রান্তে গিয়েও আমি খুঁজে নিয়ে আসব। একটা খরগোশের গর্তের মাটি লাগবে তবে সেই গর্ত কমপক্ষে দশ বছরের পুরনো হতে হবে আর তিন দিনের মধ্যে সেই মাটি আমাদের চাই আমি না হয় গর্ত খুঁজে পেলাম কিন্তু বুঝবো কি করে যে সেটা কত পুরনো আপনাকে তো একটু ঝুঁকি নিতেই হবে রাজপুত্র জঙ্গলে চললো সেই গর্তের খোঁজে সে ঘোড়া ছুটিয়ে চললো কিন্তু একটাও খরগোশ তার নজরে এলো না হঠাৎ দেখে একটা খরগোশ তীর বেগে তার সামনে দিয়ে ছুটে গেল সেও ঘোড়া ছুটিয়ে তার পিছু পিছু চললো খরগোশের পেছনে ছুটতে ছুটতে সে একটা গুহায় ঢুকে পড়ল সেই গুহায় থাকতো এক বদমাস দৈত্য দৈত্য রাজপুত্রকে দেখতে পেল দেখো কে এখানে এসেছে রাজপুত্র মনে হচ্ছে আমি ফিরে আসব তখন আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব কিন্তু এখন দয়া করে খরগোশের পেছন আমায় যেতে দিন আমি কি ভোকা যে তোমায় যেতে দেব সেই বাক্সের মধ্যে বন্দী ছিল কিন্তু কিছুতেই কিছু হয়নি বাবার কথা ভেবে সে অসুস্থ হয়ে পড়ল দ্বিতীয় রাতে হঠাৎ সেই বাক্সটা খুলে গেল আলোয়ে তার চোখ ধাঁদিয়ে গেল আর সে দেখল একটি মেয়ে এমন আলোকুজ্জ্বল নারী সারা পৃথিবীতে বোধ হয় আর একটিও নেই আমি সেই খরগোশ যাকে তুমি সেদিন অনুসরণ করেছিলে ওই দৈত্ব আমাকে জাদু করেছে এই দিনের বেলায় আমি খরগোশ আর রাতে আমি নিজের রূপ আবার ফিরে পাই বুঝলে চটপট দৈত্য এখন বাইরে গেছে সে ফিরে আসার আগে এখান থেকে পালিয়ে যাও আর এই নাও মাটি দশ বছর পুরনো করতে পারি এখন এখান থেকে তুমি চলে যাও তোমার বাবা সুস্থ হয়ে উঠলে তারপরে তুমি সারা পৃথিবীটাকে ঘুরে দেখবে আর আমাকে সাহায্য করার পথও তুমি ঠিক খুঁজে পাবে এখন চলে যাও রাজপুত্রকে যা বলা হল সে তাই করল সে প্রাসাদে গিয়ে তার বাবার প্রাণ রক্ষা করল আর তারপর যেমন রাজকন্যা বলেছিল সে ঠিক করল যে জগতটা ঘুরে দেখবে বাবা এখন তুমি সুস্থ হয়ে গেছ তাই একটা অঙ্গিকার রক্ষা সময় এসেছে আমি সেটা বুঝি কুমার রাজকন্যা আমার জীবন রক্ষা করেছে তাকে সাহায্য করতে যা করতে হবে তুমি করতে পারো আমাকে এই পৃথিবীটা ঘুরে দেখতে হবে কিন্তু তাই রাজপুত্র সাধারণ যুবকের বেশি রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল সে অনেক দূর দূর দেশে গেল এক রাতে একটা সরাইখানায় এক জেলের সঙ্গে দেখা আরে এই যে যুবক তুমি কি জেলের কাজ শিখতে চাও হ্যাঁ না শেখার তো কোন কারণ নেই তাই রাজপুত্র জেলের সঙ্গে গেল আর মাছ ধরা শিখতে লাগল রাজপুত্র এত পরিশ্রম করত যে জেলে খুব খুশি হলো যখন রাজপুত্রের সেখান থেকে চলে যাওয়ার সময় এলো জেলে তাকে একটা জাল উপহার দিল। দিলুকর আমাকে এই জালটা দিয়েছিলেন পৃথিবীতে এমন কোনো মাস নেই যে জালটা কেটে বেরোতে পারবে এটা তুমি সঙ্গে নিয়ে যাও আপনাকে অনেক ধন্যবাদ আর তাই রাজপুত্র আবার বেরিয়ে পড়ল খিদে পেলে মাছ ধরে খায় যখন টাকার দরকার হয় তখন মাছ বিক্রি করে দেয় আর এইভাবে তার যাত্রা অক্ষুণ্ণ রইল শেষে সে এক নতুন এসে সেই হাজার বাতির আলোয় ঝলমল করে সে একজন পথ চলতি লোককে জিজ্ঞেস করলো এই যে দাদা আমি নতুন এসেছি এখানে আমাকে একটু বলবেন যে কেন এই প্রাসাদ এইভাবে সাজানো হয়েছে আজ রাতে কি কোন বিশেষ অনুষ্ঠান আছে যার রূপ তার কন্যার চেয়েও ঝলমলে কিন্তু কেউ কোনোদিন এমন মেয়ের সন্ধান দিতে পারেনি যে আমাদের রাজকনার চেয়েও সুন্দরী কিন্তু একটা কথা বলুন এই রূপ নিয়ে কেন এত মাতামাতি रूप से गल राज प्रणाम महाराज আমি একটি মেয়ের কথা জানি যে সূর্যের মতো উজ্জ্বল তুমি তো এক সাধারণ ছেলে আর তুমি কি না সূর্যের মতো উজ্জ্বল এক মেয়েকে চেনো হ্যাঁ ভালো কথা আমি তোমাকে এক সপ্তাহ দিলাম তাকে নিয়ে এই সভায় এসো হে হে মহারাজ মেয়েরা তার রূপের প্রমাণ দেবে এ আমি মেনে নিতে পারি না যদি আমি তাকে আপনার রাজকন্যের উপকারের জন্য আনি আপনাকে কথা দিতে হবে যে রূপে তার আপ্যায়ন করা হবে এখানে আমি রাজি তাই রাজপুত্র তার রাজ্যের সেই জঙ্গলে ফেরত গেল আর সেই দৈতির গুহায় যাবার রাস্তা দেখতে পেল কিন্তু যতই চেষ্টা করুক সেখানে ঢোকার রাস্তা খুঁজে পেল না কারণ চারিদিকে জলে জলাকার তার ভেতর দিয়ে এগোনো অসম্ভব রাজপুত্র ঠিক করলো যে জলে ঝাঁপ দেবে ঠিক কে যেন তাকে ডাকলো রাজপুত্র দারান আপনি কে মা আমি হলাম গে রাজকনার ডাকা মা আমি জানি আপনার কথা ও আমাকে সব বলেছে আপনাকে আটকে রেখেছিল সেখানেই তাকে আটকে রাখলো আর যখন সে খরগোশ হয়ে যায় তখনও গুহার বাইরে বেরোতে পারে না কারণ দৈত্য চারদিকে জলে জলাকার করে রেখেছে যাতে সে বাইরে বেরোতে না পারে আর সেই জলে একটা বিরাট মাছ রয়েছে তাই তাকে সেই মধ্যেই থাকতে হয়। আমি বললাম না, জলে বিরাট মাছ ছেড়ে দিয়েছে। সে বিশাল মাছ আমি জানি খরগোশ হয়ে সে যে গর্ত খুঁড়েছে সেখান দিয়ে কিভাবে ভেতরে ঢুকতে হয় কিন্তু একটা কথা সে পথ দিয়ে যে কেউ বাইরে বেরোতে পারবে না আপনি চিন্তা করবেন না আপনি ভেতরে যান আর সে যে বাক্সে আছে সেখানে শুয়ে পড়ুন বাক্সটা হলো কাঠের তাই জলে ভাসবে আমি খুব ভালো সাঁতার জানি আমি বাক্সটা টেনে বাইরে নিয়ে আসব। কিন্তু ভেতরে যে একটা বিরাট মাছ রয়েছে আমার একটা জাল আছে কোনো মাছ সেটা কাটতে পারবে না তাই এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এক্ষুনি রাজকন্যার কাছে যান সেই বৃদ্ধা গর্তের ভেতর দিয়ে তারা জঙ্গলের পথে এগিয়ে চলল ও রাজপুত্র তুমি আমাকে উদ্ধার করলে অনেক ধন্যবাদ রাজপুত্র রাজকন্যা আর তার ডাকা মাকে ওই রাজা আর তার মেয়ের কথা বলল আমি কোনোদিন আপনাকে আমার সাথে সেখানে যেতে বলতাম না কিন্তু ওই রাজকন্যা ক্লান্ত হয়ে গেছে তার রূপ নিয়ে তার বাবার এত গর্ব দেখে আর তাই সেও চায় যে তার চেয়েও সুন্দরীকেও তাদের রাজ্যে আসুক তাহলে চিরকালের মতো তার এই দুঃখ দূর হবে হ্যাঁ আমি সেটা বুঝি রাজপুত্র আমি অবশ্যই তোমার সাথে যাব একটা ভালো হয়েছে যে রাজা রাতেই উৎসব করে আর তখন আমি নিজের রূপ ফিরে কিন্তু এই জাদু কিভাবে মতো ভেঙে ফেলা যায়। আমি যদি পাইতের মধ্যে হেঁটে যেতে পারি তাহলেই ভেঙে যাবে এটা তাই তারা সেই রাজ্যে গেল কিন্তু প্রাসাদে পৌঁছে রাজপুত্র একটা অদ্ভুত অনুরোধ করলো সে একটা কাঠের বাক্স আনলো আর রাজকন্যাকে তার ভেতরে শুয়ে থাকতে বললো তারপর সেই বাক্সটা নিয়ে গেল রাজপ্রাসাদে কোথায় সেই কন্যা তামাশা করা হচ্ছে ঝলমলে কন্যা এই বাক্সে আছে আমি কিন্তু এতে এতটুকু অবাক হইনি যুবক আমাকে একটুখানি সময় দিন মহারাজ আপনার রাজকোষ থেকে একটু সোনার গুঁড়ো পাওয়া যাবে আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব কিন্তু আমাকে শুধু কয়েকটা মিনিট সময় দিন। কথা দিনো এনে দাও সোনার গুঁড়ো নলের ভেতরে চাই যাতে ফুঁ দিলে সেটা ঠিক একটা স্বর্ণালী কুয়াশা তৈরি করতে পারে আসলে মহারাজ আমাদের সময় নষ্ট করছে দিল যাতে সেই সোনার গুঁড়ো হওয়ায় একটা স্বর্ণালী কুয়াশা তৈরি করে যখন সেই কুয়াশা ঘন হয়ে এলো রাজকনার ডাকা মা ঢাকনা খুলে দিল আর রাজকন্যা উঠে দাঁড়ালো সে স্বর্ণালী কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো তার অভিশাপ কেটে গেল আর রাজসভার প্রত্যেকে তার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল দেখলে বাবা দয়া করে সবার কাছে আমার রূপ নিয়ে গর্ব করা বন্ধ করো রোজকারে অস্বস্তির হাত থেকে আমাকে মুক্তি রূপ ছাড়াও আমার যে আরো কত গুণ আছে আমি খুবই দুঃখিত করে দিল সেখানে তাদের বিয়ে হয়ে গেল আর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো সেই দৈত্ব আর কোনদিন তাদের বিরক্ত করেনি তবে তারাও সতর্ক থাকত যাতে ওই দৈত্যের গুহার আশেপাশে না চলে যায় আর রাজা বুঝতে পারল রূপী সর্বস্ব নয়